আবু জাফর রহমতুল আলাহী হতে বর্ণনা করেন যে তিনি ও তার পিতা জাবির ইবনে আবদুল্লাহ আনহু এর নিকট ছিলেন সেখানে আরো কিছু লোক ছিলেন তারা তাকে গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তিনি বললেন একসা তোমার জন্য যথেষ্ট তখন এক ব্যক্তি বলে উঠল আমার জন্য তা যথেষ্ট নয় জাবির রাজি তাল্লাহ আনহু বললেন তোমার চেয়ে অধিক চুল যার মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার জন্য তো এই পরিমাণই যথেষ্ট ছিল অতপর তিনি এক কাপে আমাদের ইমামত করলেন